الحمد لله العلي العظيم الحمد لله الرب الكريم الحمد لله الذي لم يتخذ صاحبة ولا ولد ولم يكن له فكواً أحد بسط الأرض على ما الجماد رفا سما بغير عمد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 الذي أرسله للعالم كله حتى إلى يوم القيامة والصلاة والسلام على أهله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله والتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة قيل وما إخلاصها يا رسول الله মানুষ দুই জিনিস দ্বারা গঠিত একটা হলো শরীর আর একটা হলো রু রু আছে তো শরীরের দাম আছে शरीर मूल्याय रूह नई जो दामी मानस ही हा क्या शरील मूल्यायन सीधा माटे विकल्प रास्ता नहीं রু আছে তো শরীরের অঙ্গ আছে চলে সবগুলা সচ্চল রু আছে তো চক্ষু দেখবে কান শুনবে নাকবে হাত ধরবে মুখ বলবে পাও চলবে নড়াচড়া ঠিক আছে রুহ নাই তো কোন জিনিস তার জায়গায় থাকা সত্ত্বেও সচল না অচল চু আছে দেখে না কান আছে শোনে না মুখ আছে বলে না হাত পাও আছে কিন্তু ধরেও না চলেও না এই জন্য শরীর আছে কিন্তু রুহ নাই তো কোনো দাম নাই শরীরের অঙ্গ সব ঠিক আছে কিন্তু রুহ নাই কোনোটা একটিভ না কোনোটা সচ্ছল না কোনোটার কোন মূল্য নাই দরুপ মেরে দোস্ত যেরকম শরীলের জন্য হায়াতের জন্য জীবিত থাকার জন্য যেরকম রুহ মানুষের বিকল্প নাই। জরুরি। বাস্তব মানুষ মানুষ হওয়ার জন্য আর তার সমস্ত আমলকে কে আল্লাহর কাছে কবুল করানের জন্য সবচেয়ে জরুরি হলো ইমান ইমান আছে আমল যেমনই হোক না কেন এটা গ্রহণযোগ্য ছোট বড় যেরকম হোক গ্রহণযোগ্য ইমান নাই আমল যত কোনো যোগ্য নাই যত দামি আমল করুক কোন আমলের কোন কিনাই গ্রহণযোগ্যতা নাই করতে পারে দুনিয়ার সবচেয়ে দামি আমল করতে পারে দুনিয়ার সবচেয়ে দামি আমল করতে পারে বহুত দুনিয়াতে মানুষ আছে যারা দুনিয়ার সবচেয়ে বড় বড় আমল করতেছে কিন্তু তার আমলের কোনো কি আবার দেখা যাবে একজন ক্ষুদ্র আমল করতেছে তেমন বড় কোনো লক্ষণীয় আমল করে না কিন্তু ইমান তার ভিতরে আছে তো এই ক্ষুদ্র আমলই তাকে জান্নাতে পৌঁছে দিবে ক্ষুদ্র আমল তাকে জান্নাতে পৌঁছে দিবে ক্ষুদ্র আমল ছোট আমল কিন্তু তার জান্নাতের যাওয়ার সম্ভব হয়ে গেছে এই জন্য জীবিত থাকার জন্য যেরকম রুহ জরুরি অঙ্গ প্রত্যঙ্গ থাকার জন্য যেরকম রুহ জরুরি মানুষের মূল্যায়ন হওয়ার জন্য যেরকম রুহ জরুরি এরকম সমস্ত আমল আর হাকিকি ইনসান হওয়ার জন্য ইমান জরুরি যারা আমরা তার খুলাস এটা যে পড়লাম এটা পুরা ইলাহা আল্লাহ অনেক দোয়া আছে আল্লাহকে ডাকার বহুত বহুত শব্দ আছে ঠিক না কিন্তু আল্লাহ পাক হাজি তালদিয়ার জন্য এইটা ধরাই দিল কেন আরো এরকম বহুত কিছু আছে ঠিক না ওরকমই একটা দোয়া ধরাই দিত কিন্তু হাজি যত কুঠি হোক না কেন সবার মুখে এই তাল দিয়েই হইতে হবে অন্য তাল দিয়া পড়লে হবে না হবে হবে। আফ্রিকার হোক এশিয়ার হোক আরব হোক গারে আরব হোক সবাইকে একই তালবিয়া দিয়া পড়তে হবে এটা কেন ধরা এটি আল্লাহ সর্বপ্রথম বুঝাইতে এই পুরা তালবিয়া দিয়া হইলো ইমানের সাফাই শরকত হইতে পারে অংশীদারিত্ব হইতে পারে সমস্ত লাইনের করতেছে লা নকি করতেছে কোন লাইনের কোন অংশীদারিত্ব তোমার কাছে নাই তোমার তোমার সমপক্ষ কেউ নাই লাটার আমি মনে প্রাণে শিকার উক্তি দিতেছি লা আল্লাহ আমি উপস্থিত কোনো লাইনের খাদেজ যদি কারো ভিতরে থাকে তাহলে কিন্তু লাভবাহিক আর গ্রহণযোগ্য হবে না এটা আর কবুল না চিল্লাইতে পারে দেখেন মেরে দোস্তক মাটি সবচেয়ে উত্তম এরিয়া হইল মক্কা উত্তম এরিয়া আমি দেখি কল্লা কুল্লা হামা আতিয় মক্কা সারা দুনিয়ার মানুষকে আমি কোষ্টি পাথরে ছাইনা ছাইনা দেখতে কিন্তু মক্কার সে উত্তম জমিন তাই উত্তম জমিনের পয়দা এখানে আল্লাহর ঘর উত্তম গোত্রের জন্ম এসেছে আল্লাহ পয়দা প্রায় সে পর্যন্ত করবেন না কিন্তু ইমান না থাকার কারণে চব্বিশ ঘন্টা বাইতুল্লাহ ছায় কাটছে এদের আর ওদের দস্তুর ছিল এরা আড্ডা দিত বাইতুল্লার ভিতরে কোথায় বাইতুল্লাহ চত্বরে আর আড্ডা দিত আড্ডা আড্ডাও দিত যুক্ত কিছু ছিল সবই বাইতুল্লা চত্বরে বয়ে করত চব্বিশ ঘন্টাটা কাটত বাইতুল্লা কিন্তু তারপরে তো এখানে কিছু লোক এখনো আমাদের কিতাবে আছে যারা দুনিয়ার থেকে দান হয়ে গেছে ঠিক না কোন দামাল্লাজন্য পিউরিটি সর্বপ্রথম হইল ইমানের উপস্থিত হইতেছো কিরম কোয়ালিটি ইমান্ড নিয়া, কিরম কোয়ালিটি ভিতরে নিয়া, তুমি উপস্থিত হইতেছ তো আজি স্বীকৃতি দিতেছে লাফ নাই লোকগুলার বড় মূল্য হইত যাদের কাছে বাদশাহী ছিল আজকে তো পজিশন অপজিশনের হুকুমত ঠিক না রাজত্ব ঠিক না অতীতে কোনো অপজিশন ছিল না একক ছিল ঠিক না। এই রাজ একশো বছর পিছে ছিল তখন অপজিশন ছিল না ছিল কি ছিল না সব পজিশনই ছিল অপজিশন ছিল না কিন্তু আল্লাহ এদেরকে কামিয়াব করেন না আল্লাহর কাছে মানুষের মূল্য কোনো দুনিয়ার বস্তু পথ কোনো জিনিসের ভিত্তিতে না মানুষের মূল্য আল্লাহর কাছে মেরে দোস্ত ইমান আর আমলের ভিত্তিতে ইমান থাকবে আমল থাকবে তো যেখানে জন্ম সে মূল্য পাবে আল্লাহর কাছে কেউ নেই কেউ নেই অথচ বেলালের চেয়ে নির্ম ইতিহাস কারণে সে কৃত দাস চেয়ে নির্ম ইতিহাস আছে নাকি অথচ পাক ইমান আমলের বদৌলতে কোথায় উঠেছে ওইখানে উঠেছে যেখানে কারো প্রচার ক্ষমতা নাই শুধু বেলালেরই প্রচার ক্ষমতা আছে আর কারো নাই সমস্ত সাহাবায় গ্রাম নিজ নিজ কবর থেকে উঠতে বাধ্য কিন্তু বেলাল নিজ কবর থেকে উঠবে না সে হুজেসলামের পায়ের নিচের থেকে উঠবে আর পা আর তার কবরের মধ্যে দূরত্ব হইল সাড়ে তিন হাজার কিলোমিটার সে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরের থেকে ডুব দিবে মাটির নিজ দিয়ে হুজেসলাম এর পায়ের পায়রা উঠবে এই মর্যাদা কাউকে দেন আল্লাহ আজকে শুধু আজান শুনে দাও মানুষের মূল্য আল্লাহর কাছে শুধু ইমান আমলের ভিত্তিতে এই জন্য শরীর কোন মূল্য নাই রুহ ছাড়া शर जल ना अंग प्रत्यंग सच्चल ना रू छलता कारो भांगलता रूप व्यतीत आसबें रू व्यती शरल से साढ़े तीन हजार किलोमीटर दूर थी डुब दीबी मटिर दिया पायर नीचे पैरा उठबरदा काने মাঠে আল্লাহ আমল আস কিন্তু আজান শুনে দাও মানুষের মূল্য আল্লাহর কাছে শুধু ইমান আমলের ভিত্তিতে এই জন্য যেরকম শরীর কোন মূল্য নাই রুহ ছাড়া শরীল যেরম সচ্ছল না অঙ্গ প্রত্যঙ্গ না রু ছাড়া কোন সচ্ছলতা কারো ভিতরে আসবে না সচ্ছলতা রূপ ব্যতীত আসবে না আর কোনো মানুষের মূল্য রু ব্যতীত শরীরের কোন মূল্য নাই সে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরের থেকে ডুব দিবে মাটির নিচ দিয়া হুজু ইসলামের পায়ের নিচের উঠবে এই মর্যাদা কাউকে দেন এল আজকে শুধু আজান শুনে দাও মানুষের মূল্য আল্লাহর কাছে শুধু ইমান আমলের ভিত্তিতে এই জন্য যেরকম শরীর কোনো মূল্য নাই রুহ ছাড়া শরীর যেরম সচ্ছল না অঙ্গ প্রত্যঙ্গ সচ্ছল না রু ছাড়া কোন সচ্ছলতা কারো ভিতরে আসবে না সচ্ছলতা রু বতীত আসবে না ঠিক না তদ্রুপ মেরে দুস ইমান ব্যতীত মানুষের কোনো মূল্যই আল্লাহর কাছে নেই হতে পারে দুনিয়াওয়ালাদের চোখে বড় দামি বড় ইজ্জতওয়ালা না না এটাকে ইজ্জত বলে তারপরে দ্বিতীয় বাঘ দিছি ইন্নালি ইজ্জত রসুলি নিয়া দিচ্ছে তৃতীয় বাঘ কাদেরকে কে দিচ্ছেন মিনিমেনদের কে দিচ্ছি যারা ইমান ওয়ালা ইমান কে হাসল করছে এই জন্য আল্লাহ যে তুমি আমার ঘরে আসতে চাও তো তোমার কোয়ালিটি এরকম একটা যেটা ইল্লা নিচুড়ুস কন জুস ইস সার মর্ম হইলো তালবিআ আর এটা ইমানেরও নিচুড় এই জন্য আজি কে তাল দিয়ে প্রথম দিছে বলতে পারো আমি উপস্থিত আল্লাহ উপস্থিত কিন্তু কিরকম কোয়ালিটি এটা আগে বলো তারপরে আবারও শিকার উক্তি দিছে ওয়ান হামদা ওয়ান प्रशंसा जो रकम सब सब जगह तुम्हारे सब प्रशंसा राज्य मालिक बोलते एक शब्द आज मालिक दुकान मालिक बाड़ी मालिक सम्पन्न मालिक ये शब्द ना तुम्हार जिन प्रजोज्य যেন আমি আমার মুখে স্বীকার করলাম যে তুমিই মালিক আমার কাছে আমার গিফট দিচ্ছ আমাকে আমার আল্লাহ রাখছে এই জন্য মূল্য প্রত্যেক মানুষের ভিতরে ইমান ব্যতীত তার আমলের কোনো মূল্য নাই ইমান কিরকম হইতে হবে এটাও জানায়া দিছে ইমান কিরকম হইতে হবে ইমান বেশি কমের প্রশ্ন না ইমান কিরকম হইতে হবে বেশি কমের প্রশ্ন না ইমান তো বেশি থাকবেই জন্য আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ চিৎকার ইমান যদি আবু বকরের ইমানকে ওজন করা হয় ইমানিল আলামিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ব্যতিত एक लक्ष चौबीस हजार नय निरानबी जन सहबान क्राम जो ईमानदार आवर केकरमान पाल्ला उचा सबग सबगला जा रमान ए ইমানুরগত ব্যক্তিত্ব এক রাত্রের ওনার ইমানও বেশি আমল ও বেশি ওনার আমল পর্যন্ত কেউ পুষতে পারবে না এই জন্য আছে কেমতের দিন আল্লাহ রাত ঠান্ডা করা হবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহন আমল দিয়া সর্বপ্রথম আমল পেশ করা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যখন ওইটা পেশ করবে ওনার আমল দিকে আল্লাহর রাগ ঠান্ডা যাবে খুশি হয়ে যাবে এক ব্যক্তির আমল দিয়া সারা দুনিয়ার আমল মাপা যায় তারপরে ওনার আমল বেশি হবে এই জন্য দিবা আমি আমার সারা জিন্দগির ছোটখাটো মানুষ না সব সাহাবাহিক আইসা ইমান নিতে হইছে আর ওমর রাজি আল্লাহর সিদ্দিক রাজি আল্লাহ নিজে আইসা মুসলমান নিজে আইসা মুসলমান হন নাই আল্লাহর রসুল চাইতে চাইতে চাইতে চাইতে চোখের পানি ঝড়াইতে জড়াইতে। এক মুহূর্তে আল্লাহ বল এত চাইতেছেন তো দিয়েই দিলাম লমরই তো দরকার ওই রাত্রের কোন রাত্রের আমল হিজরতের রাত্রের আমল যে রাত্রে হিজরতরা গুহায় যে আশ্রয় নিয়েছিলেন হাজিরা যে দেখবেন ওই গুহা যাবালে তোর ওটার ভিতরে যে পাহাড়ে মেরে মেরে ভাইও মেরে আমির শরীরের জন্য যেরম রু বতীত শরীরের কোন ধান নাই কোন অঙ্গ প্রত্যঙ্গ একটিভ থাকবে না কোন আমল মকবুল না তাল দিয়ার প্রথম শারিকা লা আবার শেষও কি লাখ থেকে ওই মাথা পর্যন্ত এরম ভাবে চলছে যে এক টানে ওই মাথা পর্যন্ত সব সাফ করে দিয়া লাখ করে দিত হ্যাঁ সব কিছুকে শেষ কুয়া করে লা রু বাহির বলতে গেছে রু কি হয়েছে বাহির হয়ে অনেক সময় না মানুষ শ্বাস ধরে রাখতে রাখতে শ্বাস ধরা রাখতে পারে না আটকা জায়গা শ্বাস আটকায় মরে গেছে ঠিক না রহমতুল্লা সুন্দর জিতা ও লা জিদের উপরে ওইটা কি বলে কে মানবা না মানমুই না জিদের ঠেলায় কেনা কি বুঝে এলো হাজারো বার পেতে পারা তারপর মানবো না লেটে হইলো ভিতর থেকে বাহির হইলো কারো বেশি হইতে পারে কারো কম হইতে পারে শুনিও না এটা মতলুব না মতলুব তো ইমান নিখুঁত হইতে হবে নিখোঁজ নিখুঁতই তো আল্লাহ ইমান নিখুঁতের উপরে যে ওয়াদা করতেন ওই ওয়াদা কোনোতের উপরে ইমান নিখোঁজ কিন্তু আকাশের সমস্ত সীমা রেখা কে ভ্যা করে সমস্ত খালি জায়গাকে পূর্ণ করে দিতে গুনায় কিন্তু পরোক্ষণী আল্লাহ বলছে আমার আমার সাথে শরীর করণে এখন গুনা দেখা তুমি হাক্কা বাক্কা খেয়ে গেছো মনে গুনা আমার কোনো রাস্তা নেই তখন আল্লাহ বন্দার পিঠে হাত বোলায় নিজে হয়তো বন্দার অনুভব করে না আছে কুস্তির ভিতরে কমিল অনিবার্য জাহান্ন আমার ঠিকানা একিনেডে হান্ড্রেড তখন আল্লাহ নিচে বলে আমি তোমার পেতে হাত গুলাই অল্লা তুই ইলাইকা মানাস তুই ইকা তখন আমি আমার রেদার চাদর তোমার মাথার উপরে প্রসারিত আর আমি মাকসরাতের চর্চা তখন খুলে দিই নিজে খুলে দিই অকুল তুলা তাহসান আমি তোমার পিঠে হাত বুলাইয়া বুলাইয়া বলতে থাকি ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য যাহান নাম আমার ঠিকানা হান্ড্রেড হান্ড্রেড তখন আল্লাহ নিচে বলে আমি তোমার পিঠে হাত গুলাই অল্লা ইলাইকা মানাস তখন আমি আমার রেদার চাদর তোমার মাথার উপরে রাজি সেটার চাদর আমি নিজের হাতে প্রসারিত আর আমি মাকসরাতের চর্চা তখন খুলে দিই নিজে খুলে দিই অকুলা তাহসান আমি তোমার পেটে হাত বুলায় বলতে থাকি চিন্তার কোন কারণ নেই এই অনুভূতির কারণে তখন আল্লাহ নিজেই বলে আজিজুল এই জন্যই আমি আমার নাম আজিজুল গফার ইমান বেশি হওয়া কম হওয়া এটা মতলুব না মতলুব হলো নিখুত নিখুঁত নিখুঁত নিখুঁত ইমান ওই ইমান মতলুব মানুষের প্রত্যেকের কাছ থেকে ওই ইমান মতলুব আল্লাহ ওই ইমান চায় তাল দিছে আল্লাহ নিখুদ ইমানের তাল শব্দের ভিতরে আছে নিখোঁম হবে তোমার নিখোঁজ ওই তলবিহ ভিতরে কি আছে লবিকল হামলা আমরা ইদানিগো দেখি ইদানি দেখা যায় না কিন্তু কালোরা দেখবেন কোনোদিন আরাফ হয় বাসে চলে যাবে না কালোদেরকে আরাফায় দেখে দেখবেন না কালোরা নব্বই পার্সেন্ট আরাফায় যাবে মিনার থেকে কালোরা দেখবেন আপনারা যারা হজে যেতেছেন খেল করেন যখন আরাফায় হয় রাত্রে তো চলে যাবেন কিন্তু যদি দিনে যান তাইলে বুঝতে পারবেন কালো নারী পুরুষ সব হাইফা যাবে না বলে বহুজন আছে মাটিতে পড়া জায়গা ফেলা জায়গা মেরে দোস্ত যেটা বুঝাইতে চাইতেছি কইতে চাইতেছি আল্লাহ প্রত্যেক মন্দার থেকে নিখুদ ইমান চায় আর নিখুদ নিখুদ অর্জন করে দুয়ারে নিখুঁত ইমানের উপরে আল্লাহ সবচেয়ে বড় ওয়াদা করছে কোন আবাদতের উপরে এই ওয়াদা করে নেয় নিখুত ইমানের উপরে হাত উঠলে তবা কবুল এতে কোনো সন্দেহ নাই গুনা মা আমি দ্বিগুণ মাকফুরত নিয়ে তোমার জন্য অপেক্ষা করবো দ্বিগুণ মাক নিয়ে আমি অপেক্ষা করবো লাউ আতাই তানি আর আমি দ্বিগুণ মাপ করা তোমাকে স্বাগত জানাবো এই জন্য ইমান মানুষের আল্লাহর কাছে মূল্যায়ন পাওয়ার বস্তুও ইমান মানুষ পারফেক্ট মানুষ হওয়ার বস্তুও ইমান আর হজের সবচেয়ে বড় তালকিন হলো ইমান ইমান ইমান এই জন্য তালবিহা পুরো ইমানকে বুঝায় নিখুঁত ইমান কিন্তু এটা নিখুঁত করতে হলে এটার জন্য মস্ক আর মেহেন্ন আর মুজাহেদা আছে মশ্ক মেহেন্নদা কোরবানি এর চাদর যখন এর উপরে পড়ামু তো এটা নিখোঁজ হতে থাকবে নিখোঁজ আর্মিদের একটা সিস্টেম আছে আর্মিদের হয়তো কেউ জানলেও জানতে পারেন কেউ না জানলেও না জানতে পারেন আর্মিরা যখন ফেটি হয়ে যায় মোটা হয়ে যায় আর্মিরা যখন মোটা হয়ে যায় তো কিন্তু এরা মিশন করতে পারে না মিশন হইলো এদের মোটা হওয়া মিশনের রাস্তায় বাধা। এরা কোনো মিশনে যেতে পারবে না দেশি মিশন হোক বিদেশি মিশন হোক তখন এদেরকে চিকন হইতে হয় চিকন ওয়েট কমাইতে হয় তো ওয়েট কমানোর জন্য আর্মিদের নিয়ম হইল যারা হিটের ভিতরে বসে হিট কামড়ার ভিতরে হিট দেয় হিট দিয়ে হিটওয়ালা কামরায় বসে টেম্পারেচারকে হিটে বাড়া দেয় যখন শরীর টিকা ঘাম ঝরতে ঝরতে ঝরতে ঝরতে ঝরতে তারপরে দেখা যায় যেটা আপনি তিন মাসে না পারবেন ওরা ওটা দশ দিনে কমাবে পরে আসতে মিশনে যেতে হবে ওয়েট এ গেছে তোর পনেরো কেজি ওজন বেশি ছিল বলছে ওয়েট কমাও বিশ দিনের ভিতরে তাহলে তুমি যেতে পারবে না পনেরো দিনের ভিতরে বিশ দিনের ভিতরে সে পনেরো কেজি ওয়েট কমা হলো মোশাক্ষের চাদা ওই জানে বসলে কিরকম লাগবে ঠিক ইমান নিখোঁজ সোনার দ্বারা হবে না যখন মেহান্ন করবে ওই মেহান্ন চাদর যখন ওঠবে মোশাক্ষাত যখন করবে মস্ক যখন করবে আর মুজাহেদা যখন করবে তো ওই মস্ক মুজাহে কোরবানির হিতে ইমান নিখোঁজ হতে থাকবে নিখোঁজ হতে একদিন আসবে ইমানের মাত্রা কম কিন্তু নিখোঁজ ইমানের মাত্রা কম কিন্তু নিখোঁজ ইমানের মাত্রা কম কিন্তু নিখোঁজ ওই যাবে। কিন্তু ওই ইমানই তাকে বাঁচায় জাননাতে ঢুকা দিকে ঢুকাবে যে জায়গায় ওই জায়গা মামুলি জায়গায় ঢুকাবে না সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার জান্নাতে নাই একচে ছোট হাউজিং আলাদা করে না তিন কাঠার নিচে কাছে নাই ছোট জান্নাতের কোনো প্লট নাই হ্যাঁ लास्तलाट नहीं मन पंद्रह तला सब चेचेला डुक कत सब बज मेरे दोस्त बनाई मिखुत करतेमान সালাম দিলে জবাবটা কি ওরকম আসবে বুঝাই দিকে পারলাম আপনার তো অধিকাংশ ব্যবসায়ী কর্মচারী যখন ক্লান্ত হয়ে আয়া আপনার কাজ ক্লান্ত হয়ে আছে। ওই অবস্থায় আপনার যখন সালাম দিচ্ছে আপনি জবাবটা কিরকম দিবেন জবাবটা দিবেন আবার করবেন ব ঠান্ডা পানি খেয়ে আগে ঠান্ডা ঠিক না আর যদি ফুরপুরা হইয়া বাড়ির গোসল টোসল করে নতুন কাপড় পড়ায় সালাম দেয় যখন ঢুকবে হ্যারেম এর ভিতরে টুকা যখন লাভাই বলবে তখন দেখা যাবে যে উপরের জবাবটাই অন্যরকম আসছে আর ওই যখন মোনাফর সালাম দিবে তখন চার বছর আগে আমরা তো মাাল একটা জামাত বসা লোক বসা ছিল অনেক লোক বুঝা যায় যারা মহ প্রথমবারই আসছে বেশিরভাগই দুর্বল কেছে আসরের পর আমি যে এদের ভিতরে বসছি খুব ভালো সালাম টেলাম দিয়া লম্বা সময় সব বন্ধু হয়ে গেছে একবারে খোলা মেলা হয়ে গেছে খুলা মেলা জিজ্ঞাসা করতেছে ওরাও জিজ্ঞাসা করতেছে আমি ওরকে বলতেছি হালাত বলতে বলতে এদিক ওদিকের কথা বলতে বলতে চাপায় চাপায় আমার জায়গায় আনতে চাইতেছি আরকি কথা বলতে বলতে বলতে শেষ পর্যন্ত যখন বললাম ওদের কি জিজ্ঞাসা করলো তোমরা বলতে মেহান্ন কথা বইলা যখন বললাম যে তুমি যদি ক্লান্ত হইতে হইতে এই নবীর তরিকা কি সারা দুনিয়ায় জিন্দা করছে না। তো আসরের পরে আমি যে ভিতরে বসি একবারে খোলা মেলা হয়ে গেছে মেলা জিজ্ঞাসা করতেছে আমি ওরকে বলতেছি হালাত বলতে বলতে এদিক ওদিকের কথা বলতে বলতে চাপায়া চাপায় আমার জায়গায় আনতে চাইতেছি আরকি খা দরলাম পিলা দলাম আর বলতে বলতে মেহান্নতের কথা বইলা যখন বললাম যে তুমি যদি ক্লান্ত হইতে হইতে এই নবীর তরিকা কি সারা দুনিয়ায় জিন্দা করতে করতে মানুষের জিন্দিতে করতে করতে করতে করতে যদি মদিনা মনে করায় সালাম দাও বলতো সালামের জবাবটা কিরম আসবে বিশ্বাস করবেন প্রত্যেকটা বুড়া বুড়া লোক চোখ দিয়ে পানি বড় কাছে। আমার হাত ধরে বলতেছে সবাই সালাম পুরা জিন্দিগিটা এটার কিছু নেই লাগছে অথচ আমরা যেরকম দুনিয়া চাইতেছি চাওয়া সারেই দুনিয়া দিছিলেন দিয়েছিলেন না আল্লাহ অফার করতে আপনি যদি চান মক্কার প্রত্যেকটা পাহাড় আমি হুকুমে সোনা বানাবো কাটবেন আর কোন বাধা নেই কিন্তু যে এই জিনিসকে অপার কে ডিনাই করতে না করাবি বলতে একদিন খাবো তো শুক্রিয়া আদায় করব না খাবো তো আল্লাহর করবস্থির কাছে যেটার মাঝে মূল্যায়ন রাখতেন ওই জিনিসের উপরে মেহান করতে করতে করতে করতে খুদা প্যাকে নিয়ে যে মেরা গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এতটুকু ছিল যদি ঘরে বাত্তি তাহলে এই মেহানি যে মোদিনা মুনাফারা রজার সামনে দাঁড়াবে আরে মেরে দোস্ত খোদার কথন চাইবেন আপনারা দেখবেন সবার চোখে পানি দেখবেন না কিন্তু কিছু লোক রাজার সামনে দেখবেন এটা কিন্তু গোপন ছালাম আর গোপন জবাবের সূত্র এটা মামুলি জিনিস না এমনি পানি আসে না রাজায় গেলে কিছু লোককে দেখবেন যেরকম ঝর্নার্থীকা আর ছালামের জব এরকম আছে যে উৎখায় এই জন্য সবার কাছে দরকার ওই মেহান্ন করি কি বলেন একটু হাত উঠানো যে ইনশাল্লাহ নিয়ত করব। আল্লাহ কবুল করো আপনাদের চার রেডি উঠা চার দশানে বসে যায় নামাজের সময় পনেরো মিনিট আছে মাত্র